প্রসঙ্গটা নিয়ে বলি দ্বিতীয় প্রসঙ্গ এই যে যখন বিভীষণ যে ভগবান রামের আশ্রয়ে আসেন তখন সেখানকার সব মন্ত্রীর একই বক্তব্য ছিল যে এই বিভীষণকে এখানে আশ্রয় দেওয়া খুবই বিপজ্জনক তিনি শত্রু শত্রুর গুপ্তচর আজ পর্যন্ত বলেননি কেন তিনি এতটা ধার্মিক হলে এর মধ্যে কত মাস চলে গেল এতদিন তিনি কোথায় ছিলেন কিন্তু সবার মত প্রকাশের স্বাধীনতা ছিল ভগবান রাম নিজের সিদ্ধান্ত নিয়েছেন এবং তা সবার সাথে কথা বলে সবাইকে বুঝিয়ে এবং সবার সম্মতিতে দ্বিতীয় প্রসঙ্গ গ্রহণ করব মহাভারত থেকে মহাভারতেও যুধিষ্ঠিরের কথার পুরোপুরি স্বাধীনতা ছিল দুর্যোধনের কাছে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় একলা এক ব্যক্তি ধৃতরাষ্ট্রের পুত্র আছে এর মধ্যে কমপক্ষে এক ব্যক্তি ধর্মের কথা বলার জন্য দাঁড়ালেন বিদুরের পরে এ সময় কর্ণ তাকে থামিয়ে দিলেন লোকেরাও তাকে থামিয়ে দিল অর্থাৎ অসুর সম্প্রদায়ের যেখানে সাম্রাজ্য থাকে সেখানে কারোর স্বাধীনতা থাকে না আর দৈব সম্প্রদায়ের যে সাম্রাজ্য থাকে সেখানে সবার স্বাধীনতা থাকে শেষ কথা বলব যে সনাতন বৈদিক ধর্মের যদি মত প্রকাশে স্বাধীনতা না থাকত তাহলে এদেশে বৈদিক ধর্মের বিরুদ্ধে বা ভিন্ন অনেক ধর্ম কখনও সৃষ্টি হতে পারত না জৈন ও বৌদ্ধ উভয়ই বেদের ঘোর নিন্দা করেন যে বেদকে আমরা অনাদি বা আপুরুষ মানি ওই বেদকে তারা গালি পর্যন্ত দিয়েছে ত্রয় নিয়ে তারা ভণ্ডামিও চালিয়ে থাকে বেদে ধূর্ততা আছে ভান আছে রক্ষাও আছে এর মধ্যে আমরা কখনো দৈহিক দ্বন্দ্ব আরোপ করি না আমার পূর্বের বক্তা বলেছেন যে গ্যালেলিয়কে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আপনারা পাশ্চাত্যের কথা বলতে থাকেন ভারতবর্ষে আপনারা এমন দৃষ্টান্ত দিন যেখানে কোনো বৈজ্ঞানিককে কোনো বিচারককে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের সিদ্ধান্তের সাথে রাজ্যের বা সরকারের বিরোধ থাকার কারণে যারা বেদকে গালি দেয় যারা ভগবান রামকে গালি দেয় রামের উপর মিথ্যা করা লোকদের মধ্যে এক ব্যক্তিকে প্রিভেনশন ডিটেনশন অ্যাক্টে জেল দেওয়া হয়নি স্বয়ং ভগবান রাম তিনি তার নিজের প্রাণপ্রিয় পত্নীকে ত্যাগ করেছিলেন উদাহরণে আপনারা আমাদের পুরো ইতিহাস দেখে নিন আমাদের দেশে বিচার্য বিষয়ে মতভেদের কারণে আমাদের এখানে কোন কনফারেন্সেসকে বিস্প্রয়োগ করা হয়নি কোনো গ্যারেলিয়কে জেলে পাঠানো হয়নি বিচার্য বিষয়ে বিরোধের কারণে কোনো দৈহিক দণ্ড আরোপ করার উল্লেখ যা ইতিহাসে আমাদের এখানে পাওয়া যায় তার প্রথম উদাহরণ গান্ধী হত্যার ইতিহাস আর এর দায়িত্ব পাশ্চাত্যের শিক্ষার আমাদের সংস্কৃতির নয় এর উপর অনেক কিছু আমার বলার আছে তাই ভবিষ্যতে আমি আলোচনা করব কিন্তু আমার হাতে আর এক মিনিট সময় আছে আমি শুধু এটাই বলব পাশ্চাত্যরা ইংরেজরা আমাদের এমন ভুল ইতিহাস পড়িয়েছে যার জন্য আজ আমাদের নবীনরা ওই ইতিহাস পড়ে একেবারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আর আর্যরা ভারতের বাইরে থেকে এসেছিল এটা ভুল আর্য ও দ্রাবিড় দুটো আলাদা জাতি ছিল এ সময় আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না তবে এই ভুল শিক্ষার পরিণাম আজকাল এমন হচ্ছে যে ভারতের উত্তর ও দক্ষিণের মধ্যে সংঘর্ষ চলতেই আছে ভারতের উত্তর ও দক্ষিণ আর্য ও দ্রাবিড়ের মধ্যে সংঘর্ষ ছিল না জৈন ও বৌদ্ধ দুই ধর্মই এদেশে হাজারো বছর ধরে চলে আসছে মত প্রকাশের কোনও বাধা দেওয়া হয়নি এরপর আমাদের দেশে খ্রিস্টান মুসলমানরা আসে যতদিন পর্যন্ত তারা হিন্দুদের ওপর অত্যাচার করেনি ততদিন আমরা তাদের প্রতিরোধ করিনি আমি জানি যে এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে আর আমি চাই যে প্রশ্ন আসুক যার আলোচনা আমরা পরে করতে পারব ধন্যবাদ ডক্টর বিয়াস আপনার আকর্ষণীয় বক্তব্যের জন্য ধন্যবাদ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 हाथ मानुषर मुखे हसीि फोटाते हमला दाओ ना दाओ ना दा देना देव ना देना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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं प्लिस मानवतार समाधान আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস টিভি সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলফ্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি151টিএইচ কোড 300083 সুইফট বিআইসি পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার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 मर मुजर बीन अब्दुर প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন बसंत बिस्टी जेमन सबूज मरुभूमि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 आलोचना शुन धारिक प्रोग्रामे सर चोक रखन केवलम्रीसाय मान विशेष पथ जाके महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सार्लाशे महिलापूर्ण आल्लर प्रति खुबी निर्भरशील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 अनिवार्य शेखीन तुन्नार आलो के जीवन गढ़ारित बुलुबुल्लाकाम सकें सुनारण सदर आमंत्रण जाना देखो बलुबुल माराम दर्शे हादी शुदुम्री बांगलुगुल প্রতি রবিবার মঙ্গলবার ছড়ায় একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেন্ট মডার্ন বুক এভার किताब जे किताब सब समस्या समाधान समाज सुखी सम्पद नीश मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टन सम्रचार सकाल छंगे बीस टी बांगल् বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বসমিল্লাহমান রহিম রাহলিমান ও আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি আসসালাম আপনাদের সবার উপরে সর্বস্ত আল্লাহ আজকের বিতর্কের বিষয় হচ্ছে ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন মত প্রকাশের পথে কোন বাধা স্বরূপ মৌলবাদী শব্দটার অর্থ কি মৌলবাদী হলেন এমন ব্যক্তি जिन्हें मौलिक विषय अनुसरण करें भलो डाक्तिक विषय अंकशास्त्रशास्त्र मौलिक विषय जानते हैं से अंक शास्त्रे मौलवदी होते एक ही भाव एक भलो हिंदू के हिंदू धर्म মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সে অনুযায়ী কাজ করতে হয় আবার একজন ভালো মুসলিমকে ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সে অনুযায়ী কাজ করতে হয় আপনি একই রঙ দিয়ে সব মৌলবাদীকে রাঙাতে পারবেন না আপনি সব মৌলবাদীকে ভালো বা মন্দ বলতে পারবেন না কোনো ব্যক্তি যদি মৌলবাদী ডাক্তার হন তাহলে তিনি তার পেশে ভালো হন তিনি একজন ভালো মৌলবাদী কোন লোক যদি একজন মৌলবাদী ডাকাত বা মৌলবাদী চোরাচালানি হয় তাহলে সে একজন খারাপ ব্যক্তি সে একজন খারাপ মৌলবাদী ওয়েবস্টার ডিকশনারিতে মৌলবাদের সংজ্ঞা দেওয়া হয়েছে ঠিক এরকম মৌলবাদ হলো একটা আন্দোলন যা আমেরিকার প্রটেস্টেন্টরা বিশ শতকের প্রথম দিকে আমেরিকাতে শুরু করেছিল তার নির্দিষ্ট কর্মপদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বলে যে বাইবেলে ওই কর্মপদ্ধতির সঙ্গে কোনো সাদৃশ্য নেই পূর্বে শিক্ষা দেওয়া হতো যে বাইবেলের বিধান ধর্ম এবং বিশ্বাস ঈশ্বরের কাছ থেকে এসেছে কিন্তু ওই শব্দগুলো নয় আমেরিকার প্রটেস্টেন্টরা আন্দোলন শুরু করল এবং বলল যে প্রতিটা শব্দ প্রতিটা বর্ণ অক্ষরে অক্ষরে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী ঈশ্বরের কাছ থেকে এসেছে কোনো যদি প্রমাণ করতে পারে যে বাইবেল সত্যিকারভাবে ভাবে আল্লাহর বাণী তাহলে মৌলবাদের এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন কিন্তু কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রতিটি শব্দ আল্লাহর বাণী নয় তাহলে এই আন্দোলন ভালো আন্দোলন নয় অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী আমাদের বিজ্ঞ বক্তা ফাদার পেরা একটা সংজ্ঞা দিয়েছেন আমিও একমতাবে কয়েকটা শব্দের সামান্য পরিবর্তন সহ অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মৌলবাদের অর্থ হচ্ছে কোন ধর্মের প্রাচীন বা মৌলিক নীতিগুলোর প্রতি কঠোরভাবে অনুগত থাকা এ কথাই তিনি বলেছেন হতে পারে আমি দোষ দিচ্ছি না কিন্তু যে মৌলবাদের অর্থ হচ্ছে কোন ধর্মের বিশেষ করে ইসলাম ধর্মের প্রাচীন ও মৌলিক নীতিসমূহ অথবা মতবাদের প্রতি কঠোরভাবে অনুগত থাকা অক্সফোর্ড ডিকশনারি সর্বশেষ সংস্করণে ইসলাম শব্দটি উল্লেখ করা হয়েছে সুতরাং মৌলবাদী প্রধানত মুসলমানকে বলা হয় যে ইসলামের মূল মেনে চলে এর অর্থ যদি এটাই হয় তাহলে একজন মৌলবাদী মুসলমান হিসেবে আমি গর্বিত আনন্দিত কারণ আমি জানি যে ইসলামের মৌলিক নীতিগুলো ভালো সঠিক এবং বিজ্ঞান ভিত্তিক এখন আরো বলা যায় যে আপনি যখন মৌলবাদী শব্দটা ব্যবহার করেন তখন তা সাধারণভাবে অন্যান্য শব্দের সাথে যুক্ত হয় যেমন সন্ত্রাসী এমন ব্যক্তি যে চরমপন্থী সুতরাং যে মুহূর্তে আপনি বলেন যে একজন মৌলবাদী তখনই তা মুসলমান ব্যক্তিকে উল্লেখ করা হয় যে চরমপন্থী এবং ইসলাম ইসলাম ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উৎপত্তি যার অর্থ শান্তি যার অর্থ আপনার ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর উপর সমর্পণ করা এটা চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু এতে এটাও বলা হয়েছে যে কেউ যদি তোমাকে উৎপীড়ন করে তাহলে আত্মরক্ষার জন্য শেষ অবলম্বন হিসেবে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে একই লোককে একই কাজের জন্য বিভিন্নভাবে চিহ্নিত করতে পারে দৃষ্টান্ত স্বাধীনতার আগে আপনি যদি ভারতের স্বাধীনতা যোদ্ধাদের কথা উল্লেখ করেন ব্রিটিশ সরকারকে জিজ্ঞেস করেন তারা আপনাকে বলবে এই যোদ্ধারা ছিল আসলে সন্ত্রাসী ব্রিটিশ সরকারের মতে এই যোদ্ধারা ছিল সন্ত্রাসী কিন্তু ভারতীয়দের মতে তারা ছিল সত্যিকারের স্বাধীনতা যোদ্ধা অথবা দেশপ্রেমী একই ব্যক্তি এবং তার একই কাজের জন্য আপনাকে বিশ্লেষণ করতে হবে কেউ এই কথা বলছে আপনি যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হন যে ভারতের উপর তাদের অধিকার আছে তাহলে আপনি একমত হবেন যে এই স্বাধীনতা যোদ্ধারা আসলে সন্ত্রাসী কিন্তু ভারতীয়দের সঙ্গে একমত হলে আপনি তখন বলবেন যে তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল তারা দেশপ্রেমী একই ব্যক্তি দুটি ভিন্ন রূপ আপনি যদি এমন কোনো মুসলমানকে মৌলবাদী হিসেবে মনে করেন যে চরমপন্থী ও সন্ত্রাসী তাহলে কোনো অবস্থাতেই আমি মৌলবাদী নই কিন্তু এর অর্থ যদি এমন একজন লোক হয় যে ইসলামের মৌলিক নীতিগুলো অনুসরণ করে তাহলে একজন মৌলবাদী হওয়ার জন্য আমি আনন্দিত ও গর্বিত স্বাধীন মত প্রকাশের পথে মৌলবাদ বাধাস্বরূপ কিনা আসনে বারে আমরা এই প্রশ্নে আসি স্বাধীন মত প্রকাশ বলতে কি বোঝায় স্বাধীন মত প্রকাশ নিয়ে বলার আগে আমাদের বিজ্ঞ বক্তার বক্তব্য সম্পর্কে কিছু আলোকপাত করি তিনি বলেছেন মৌলবাদীরা ধর্মগ্রন্থের ব্যাখ্যার বিরোধিতা করে আলোচনায় সম্মত হন না এই কথায় ডক্টর ব্যাসও প্রথম বক্তার বিরোধিতা করেছেন আমিও বিরোধিতা করি যদিও আমি একজন মৌলবাদী ইসলাম ধর্মগ্রন্থের ব্যাখ্যাকে অনুমোদন করে ইসলাম আলোচনাকেও অনুমোদন করে পবিত্র কোরআন ইমরানের চৌষট্টি মধ্যে এক আমরা সাধারণ আলোচনা করতে পারি তার একটা বিষয়ে ডক্টর ব্যাস প্রথম বক্তার সাথে একমত হননি তার একটা বক্তব্যে তিনি বলেছেন যে আপনারা ধর্মে পরিবর্তন করতে পারেন না তিনি বলেছেন যে তার ধর্মে কোনো পরিবর্তন করতে পারেন না শেষ বিষয়টা ভিন্ন মত পোষণ করি ইসলামে আপনারা পরিবর্তন করতে পারেন মুসলমানরা উত্তেজিত হওয়ার আগে আমার কথাটা দয়া করে শুনুন আপনারা আমাকে কথাটা পুরোপুরি বলতে দিন আপনারা সর্বশক্তিমান প্রত্যাদেশ ও হাদিসের করতে না বা সহিদ হাদিসের কোনো পরিবর্তন হবে না কিন্তু ইসলামে যখন সরিয়া বিধানের কথা আসে নির্দিষ্ট ওই সমস্যার বিষয়ে কোরআনে যদি কিছু উল্লেখ না থাকে অথবা সহি হাদিসে ওই বিষয়ে কিছু উল্লেখ না থাকে তখন ইজমা বা ইস্তিহাদ হবে একটা সাধারণ সমাবেশ করে একটা নতুন প্রস্তাব পাশ করতে পারেন ইসলাম পরিবর্তনকে সমর্থন করে যদি তা পবিত্র ধর্মগ্রন্থ ও যায় স্বাধীন বাধার কথায় বলা যায় স্বাধীন প্রকাশ বলতে কি বোঝেন যদি মনে করেন যে কাউকে আঘাত না করে কোনো লোক তার কথা বলতে পারে তাহলে আমি মনে করি যে ইসলাম স্বাধীন মত প্রকাশের পথে বাধাস্বরূপ নয় কিন্তু স্বাধীন মত প্রকাশকে যদি আপনারা মনে করেন যে রকম দিধা ছাড়াই কোনো ব্যক্তি কাউকে গালাগালি সমালোচনা করতে পারে দোষারোপ করতে পারে তাহলে আমি বলবো যে ইসলামই মৌলবাদ বাধাস্বরূপ এবং বাধাস্বরূপ নয় আমি আরো স্পষ্ট করে বলছি স্বাধীন মত প্রকাশের বিভিন্ন উপায় আছে যদি বলেন যে কোন প্রমাণ ছাড়া কোন সঠিক তথ্য ছাড়া মিথ্যার উপর ভিত্তি করে কোন ব্যক্তি কাউকে দোষারোপ করে বা সমালোচনা করে অথবা কারোর বিরুদ্ধে কথা বলে তাহলে আমি হুমাজার এক নম্বর আয়তে পরিষ্কার বলা হয়েছে অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকের যে সম্মুখে কারো নিন্দা করে পবিত্র কোরআনে সুরা হুজরতের এগারো নম্বর এবং বারো নাম্বার আগে বলা হয়েছে হে বিশ্বাসীগণ কাউকে দোষারোপ করো উপহাস করো এবং কাউকে মন্দ নামেও ডেকো না একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো একে অপরের পশ্চাতে নিন্দা করো না উৎসা করো না আরো বলা হয়েছে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাবে করোনার উত্তর আছে না তোমরা নিশ্চয়ই তা ঘৃণ্য মনে করো আপনি পশ্চাতে নিন্দা করেন এর কি এর অর্থ আপনি আপনার মৃত ভায়ের গোস্ত খাচ্ছেন আরেটা দিগুন পাপ কারোর কোন রকম প্রমাণ ছাড়া নিন্দা করা একটা পাপ এবং মৃতের গোস্তা আর একটা পাপ একজন ডাক্তার সাক্ষ্য দেবেন আপনি যদি মৃত গোস্ত খান তাহলে বিভিন্ন হতে পারে কিন্তু পশ্চাতে কারো সম্পর্কে মিথ্যে বলা হচ্ছে দ্বিগুণ পাপ যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন নরখাদক মৃত পশুর গোস্ত খায় এবং মানুষের গোস্তু সে খায় তারা নিজের ভাইকে স্পর্শ করে না সুতরাং যদি পশ্চাদিন্দা করেন তাহলে তা মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এখন অনেকে বলতে পারেন যে স্বাধীন মত প্রকাশ কিছু বললে বা লিখলে দৈহিকভাবে আঘাত করা হয় না আমি এই কথার সাথে একমত পোষণ করি কিন্তু অনেক সময় দেখা যায় মানসিক নির্যাতন দৈহিক নির্যাতনের চেয়ে অনেক অনেক বেশি ক্ষতিকর এটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে এটা বলা যায় না আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন একজন শিক্ষক ক্লাস থেকে এক ছাত্রকে ডেকে নিলেন আর কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ছোট্ট ওই শিশুকে থাপ্পড় মারলেন শিশুটি খুবই অনুগত এবং ভালো ছাত্র থাপ্পড়ের ব্যথাটা ওই শিশু হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট অনুভব করবে কিন্তু ক্লাসরুমে তাকে অপমান করার সেই মানসিক যন্ত্রণাটা অনেক বেশি স্থায়ী অনেক বেশি ক্ষতিকর আরো একটা উদাহরণ দিচ্ছি কোনো কারণ ছাড়াই একজন শিক্ষক ওই শিশুকে স্টাফরুমে ডাকেন এবং তাকে চড় মারেন আর আরেকটা উদাহরণ দিচ্ছি ক্লাসরুমে শিক্ষক সবার সামনে ওই শিশুকে গালাগালি দেন তাকে গালাগালি দিয়ে প্রতারক বললেন জালিয়াত বললেন এবং আরো অনেক তুচ্ছ কথা বললেন আমি আপনাদের বলছি ওই শিক্ষকের ছাত্রকে অপমান করা তাকে প্রতারক বলা তাকে অপবাদ দেয়া ছোট্ট একটা বন্ধ ঘরে আশেপাশে কেউ না থাকা অবস্থায় তাকে চড়মার চেয়ে অনেক বেশি ক্ষতিকর সব সময় নয় কখনো কখনো কথা ও লেখা দৈহিক নির্যাতনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয় এজন্য বলা হয় তরবারের চেয়ে কলম বেশি শক্তিশালী এখন দেখি স্বাধীন মত প্রকাশ নিয়ে কি বলেছে ধর্মগ্রন্থ গুলোর মধ্যে কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মানবজাতিকে তা ভুল প্রমাণের জন্য বলা হয়েছে তোমরা যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাও তো করো বিষয় কোরআনে একাধিকবার চ্যালেঞ্জ করা হয়েছে এইসব চ্যালেঞ্জের মধ্যে একটা সুরা বিরাশি তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য নিকট থেকে আসত তবে থাকতো অনেক অসংগতি সুতরাং কোন মানুষ একজন মুসলমান বা অমুসলমান তিনি যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান তাহলে তাকে একটাই কাজ করতে হবে তাই কোরআন করা যদি তোমরা সত্যবাদী হো প্রমাণ উপস্থাপন করো এইসব তথাকথিত বড় বড় সাহিত্যিকেরা সালমান রুজদি তাসলিমা নাসরিন তারা কি মনে করে তারা কোরআনের বিরুদ্ধে স্বাধীনতা দেয় আপনারা জানেন অনেক ভারতীয় সাংবাদিক সহ অনেক লোক এবং লেখক প্রসঙ্গ ছাড়া কোরআনের উদ্ধৃতি দেয় তারা ভুল উদ্ধৃতি দেয় একটা প্রসিদ্ধ উদ্ধৃতি আপনারা হয়তো অনেকেই জানেন তাহলে কোরআনে আছে যেখানে কাফ্রিকের দেখতে পাবে হত্যা করো পরোক্ষ ভাবে কথা বলছে যেখানে হিন্দুকে পাবে তাকে হত্যা কর তোমরা অস্বীকার করে তিনি কি প্রসঙ্গ উল্লেখ করেছেন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমেরিকা এবং ভিয়েতনাম তারা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত আছে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট অথবা আমেরিকার আর্মি জেনারেল নির্দেশ দিলেন যে হত্যা করো এটা অপ্রাসঙ্গিক একেবারে অপ্রাসঙ্গিক তিনি কথা বলেছিলেন যুদ্ধক্ষেত্রে কারণ যুদ্ধক্ষেত্রে বিপরীত পক্ষ হলো শত্রু এবং তারা আপনাকে হত্যার চেষ্টা করলে নিজেকে রক্ষা করতে হবে একইভাবে করোনা উল্লেখ আছে যদি অবিশ্বাসীরা তোমাদের আক্রমণ করতে আসে হত্যা করতে আসে ভীত না যুদ্ধ করো প্রয়োজন হলে হত্যা করো এটা প্রাসঙ্গিক যারা তোমাদের বিরুদ্ধে করছে তাদের নয়। দয়া করে অপ্রাসঙ্গিক উদ্ধৃতি দেবেন না দয়া করে ভুল উদ্ধৃতি দেবেন না মত প্রকাশের স্বাধীনতার সর্বশেষ নমুনা হল কাউকে দোষারোপ করতে পারেন যথার্থ সত্য সহ সমালোচনা করতে পারেন তবে এটিও দুটি অংশে বিভক্ত অনেক তথ্য গোপনীয় এবং অনেকটা গোপনীয় নয় ধরুন মার্কিন সরকারের কর্মরত একজন মার্কিন কর্মকর্তা তিনি শত্রুর কাছে সৈন্যবাহিনী মার্কিন নৌবাহিনী ও মার্কিন বিমান বাহিনীর সব তথ্য বলে দিলেন তিনি সত্য কথা বলেছেন মনে রাখবেন তিনি প্রমাণ সহ বলেছেন তিনি ফটোকপি ফটোগ্রাফ সহ মার্কিন সরকারের গোপন নীল নকশা দিয়ে দিচ্ছেন আপনি কি মনে করেন আমেরিকার সরকার ওই ব্যক্তিকে পুরস্কার দেবে ভারত সরকারের কোনো ব্যক্তি যদি একই ধরনের কাজ করে থাকে তাহলে কি তাকে পুরস্কার দেবে বলে আপনি মনে করেন তাকে সরকার কি ভারত রত্ন পুরস্কার দেবে নিশ্চয়ই না তার বিচার করবে এবং শাস্তি দেবে এ ধরনের গোপন সত্য যদি প্রকাশ করা হয় তাহলে কোরআন তার বিরুদ্ধে তাকে বলা হয় মুনাফিক ভণ্ড মত প্রকাশে সর্বশেষ ধরন গোপনীয় নয় এমন কিছু প্রমাণ সহ আপনি কারোর বিরুদ্ধে বলতে পারেন কারো সমালোচনা করতে পারেন দৃষ্টান্ত স্বরূপ বলা যায় আমেরিকায় আমাদের সরকারি কর্মকর্তা সরকারের দুর্নীতি সম্পর্কে কথা বলেন কোরআনে কথা বলার অধিকার দিয়েছে কোরআন মিথ্যার বিরুদ্ধে এরকম সত্য প্রকাশ্যে বলার জন্য উৎসাহিত করেছে এ ধরনের সত্য কোরআন সবসময় সমর্থন করেছে লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম ওইটা দিয়ে শেষ করছে এর অর্থ হচ্ছে যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায় প্রকৃতিগত কারণে মিথ্যা তো বিলুপ্ত হবারই আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত কিন্তু করে আমার কথা বক্তব্য ইতিবাচক দিক থেকে বেশ উদ্দীপনাপূর্ণ আমাদের চিন্তার খোরাক দিয়েছে নিশ্চয় হয় আল্লাহ তার জন্য এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব रोबार मंगलवार और शुक्रवार रत एगारोट्रचार सकाल दस टेलेश কুসংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি সবের রীতি আমার দুই পায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমজাম সালাম देखे बीर अनुष्ठान जालशाय প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশ বাংলায় সেই তো একজন আদর্শ মুসলিম যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বিএস বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান প্রিয়। জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 জান শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকালে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 ডায়াল করুন ডাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই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 जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सार्लादे पीटी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 मौलिक नीतिमाल जार्धम सहज हो जाए शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 ष बक्ता हिस्टर अशोक शाह ने लज्जा बीटा माराठी भाषा अनुवाद कर এখানে সমস্যাটা মনে হচ্ছে এরকম যে প্রত্যেক ধর্মেরই একটা ধর্মগ্রন্থ আছে আর এখন আমরা বসবাস করছি শতাব্দীর একেবারে শেষ প্রান্তে হতে পারে দেড় হাজার বছর আগে বা দুই হাজার বছর আগে যে গ্রন্থ লেখা হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নাও হতে পারি আর ডক্টর বিয়াস যেমন দাবি করলেন যে প্রাচীন যুগে পবিত্র বেদ সংকলিত হয়েছিল সুতরাং কেউ হয়তো আহ অনেকেই অনেকেই হয়তো এই ব্যাপারটাতে দ্বিধা দ্বন্দ্ব পড়ে যাবে যে শেষ কথাটা যদি বলা হয়ে থাকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দুই হাজার বছর আগে আর এর সাথে সাংবাদিকরা একমত হবেন না কারণ প্রতিদিনই তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে হয় তারা হলো শব্দের ব্যবসায়ী আমি মনে করি যে একজন সাংবাদিকের জন্য এটা কষ্টকর তার পক্ষে এটা ধারণ করা অসম্ভব যে যে এই যে শেষ কথাটা এটা আগেই বলা হয়ে গিয়েছে শেষ কথা যদি আগেই বলা হয়ে থাকে তাহলে সে এখন কি করছে ঠিক কাজে ব্যস্ত আছে কি লিখছে এখন আমরা মূল কথায় আসি স্যাটানিক ভার্সেস লেখার অনেক আগে সালমান রুশদিন লেখা একটা নিবন্ধ আছে তাতে তিনি বলেছিলেন যে রাজনীতিবিদ लेखक शत्रुशिविर आ कारण ती विषय विषय वास्तवता राननीतिकरा वस्तवता के विशेष परिप्रेक्षित देखाते चान सरिप्रेक्षित बाव्य परिप्रेक्षित बदले विशेष एककप्रेक्षित অথচ সাহিত্যিক ব্যক্তি বা একজন লেখক বাস্তবতাকে উপস্থাপন করতে চান যতটা সম্ভব একাধিক দৃষ্টিকোণ থেকে সুতরাং লড়াই শুরু হয় কিছু সরকারি পরিপ্রেক্ষিত এবং সম্ভাব্য বেসরকারি পরিপ্রেক্ষিতের মধ্যে এখন আপনারা বলতে পারেন যে আমি বলতে যাচ্ছি যে এটা বলা হয়েছে রাজনীতিবিদদের সম্পর্কে এতে ধর্মীয় মৌলবাদীদের সম্পর্কে তো কিছুই নেই কিন্তু ধর্মীয় মৌলবাদদের চেয়ে রাজনৈতিকরা কোনো অংশে ভালো না তাদের নিজস্ব আদর্শ আছে এবং তারা যদি তাদের আদর্শে স্থির থাকে আর তারা যদি আদর্শবাদীর কথাকে শেষ কথা হিসেবে গ্রহণ করে তাহলে তাদের অবস্থা মৌলবাদীদের চেয়ে আরও খারাপ হয়ে পড়ে আমাদের কাছে সোভিয়েত রাশিয়ার দৃষ্টান্ত আছে এরকম আরো অনেক দৃষ্টান্ত আছে কিন্তু এখন সাংবাদিকরা যদি মনে করে যে তারাই শব্দের একমাত্র ব্যবসায়ী আজকের বিশ্বে তারাই শব্দের সবচেয়ে বড় ব্যবসায়ী তাহলে তসলিমা নাসরিনের ঘটনা এটা একটা নির্দেশক যে শব্দ শুধু সাংবাদিকদের নয় সেটা কবির অধিকারভুক্ত সব যুগের কবি দাবি করেছে যে শব্দ তাদের অধিকারভুক্ত শব্দ আইন প্রণেতাদের অধিকারভুক্ত নয় শব্দ ধর্মপ্রতিষ্ঠাতাদের প্রতিষ্ঠাতাদের অধিকারভুক্ত নয় শব্দ হলো কবিদের এই বিবাদ তখনই শুরু হয় যখন কলকাতার সংবাদপত্র স্টেটসম্যান একজন সংবাদদাতাকে কলকাতার প্রবাস জীবনে তসলিমের কাছে পাঠান তিনি প্যারিস থেকে কলকাতা হয়ে ঢাকা যাচ্ছিলেন সে সাক্ষাৎকার শরিয়ার মধ্যেকার পার্থক্যটা জানতো না ফলে তসলিমের উদ্ধৃতি দেওয়া হয় ভুলভাবে এর বিরুদ্ধে তসলিমের প্রতিবাদ করেন এবং তার চিঠিটা ছাপাও হয় স্টেটসম্যানের লোকেরা মনে করে যে তারা গণতান্ত্রিক ভদ্র লোকদের মতো অনেক ভালো এভাবে তারা বিষয়টা নিষ্পত্তি করেছে কিন্তু আসলে তা নয় এক মাসেরও কম সময়ের মধ্যে একটা দেশের লোকজন ক্ষেপে গেল তারা তসলিমাকে হত্যা করতে চাইল এর কারণ হিসেবে তারা স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারের কথা উল্লেখ করলো। আমি আশা করব যে ভারতীয় সংবাদপত্রগুলো আন্তরিকতার সাথে বলবে যে আমরা দুঃখিত সংবাদপত্রে ভুলভাবে কিছু প্রকাশিত হওয়ার কারণে একজনের জীবন বিপদের মধ্যে ফেলে দেয়া হয়েছে মত প্রকাশের স্বাধীনতার অর্থ এটাও যে আপনি দুঃখিত এ কথা বলার স্বাধীনতাও আছে এটা নয় যে আপনি সব সময় সঠিক আপনি সব সময় সঠিক নাও হতে পারেন কিন্তু এটা করা হয়নি আমি মনে করি যে এটা নিয়ে ভাবতে হবে এখন ধরে নেন যে কোনো কারণেই হোক তসলিমা তার জীবন হারাল আর তার মৃত্যুর জন্য ভারতের সংবাদপত্রের একটা দায় থাকবে একই সাথে মৌলবাদীদের উপরেও এটা দায় থাকবে তবে ভারতীয় সংবাদপত্রেরও একটা দায় থাকবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এর মধ্যে কে অথবা কারা বাধা সৃষ্টি করে কারা মত স্বাধীনতা বাধা দিচ্ছে সংবাদপত্র মূল্যবাদী অথবা তারা সঙ্গে উভয় শব্দের বেসরকারি ব্যবহারকারী একজন কবি তার পাশাপাশি আছে সংবাদপত্র এবং মৌলবাদী সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্র এবং সবচেয়ে বেশি প্রচলিত ধর্মগুলোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই তাদের মধ্যে বিশেষ কোন পার্থক্য থাকতে পারে না এটাই আসল কথা কমিউনিজম কম্ব্যাট পত্রিকা থেকে আমি তিস্তাভাট বলছি আমি ডক্টর জাকি নায়কের কাছে জানতে চাই ড বেদার বলেছিলেন যে হিন্দুরা কাফের নয় মোরতাদ এজন্য তার জীবনের উপর হুমকি দেওয়া হয় তার জীবনের উপর এই মৌলবাদী আক্রমণ কি মত প্রকাশের স্বাধীনতা বিবেচনা করেন কাপির শব্দের অর্থটা কি মুরতাদ একজন মুসলিম যে প্রথমে ইসলাম ধর্মে বিশ্বাস করত পরে অন্য ধর্ম গ্রহণ করেছে তাকে বলা হয় মুরতাদ আপনার কাছে আমি এটাই জিজ্ঞাসা করতে চাই যে চারবাগ থেকে ফুলে আগের পর্যন্ত যত সংস্কারবাদী আছেন তাদেরকে যে কষ্ট ভোগ করতে হয়েছে সেটা কি হিন্দু ধর্মের ভিন্ন মত পোষণ করলে যে শারীরিক নির্যাতন করা হয় তারপর আমি আপনাদের সাথে একমত নয় যে চার্বাকের উপর শারীরিক নির্যাতন হয়েছে কেউ যদি কোনোভাবে কোরআনের অবমাননা করে তাহলে আপনি তাকে ইসলামের শাস্তি ভাই ব্যাপারটা পরিষ্কার করে বলি আপনি পৃথিবীর যে কোনো দেশের ফৌজদারি আইন দেখেন হোক সেটা সৌদি আরব হোক ইরান অথবা পাকিস্তান অথবা আমেরিকা বা ইংল্যান্ড অথবা ইন্ডিয়া ফৌজদারি আইন সবার জন্য কমন দেওয়ানি আইন বদলাতে পারে বাংলাদেশের মৌলবাদীরা তসলিমা নাসরিনের মাথার জন্য বিরাট অঙ্কের অর্থ ঘোষণা করে তাকে বিখ্যাত করে তুলেছে এর পরিবর্তে তারা যদি তাকে উপেক্ষা করত এবং তাকে তার বক্তব্য এবং সম্ভবত আমরাও এই বিষয় আলোচনার জন্য এখানে সমবেত হতাম না আমার মতে ইন্ডিয়ার সাংবাদিকরা আর ইন্ডিয়ার খবরের কাগজ তাদের জ্ঞান বুদ্ধি আরো বেশি আপনি কি মনে করেন যেসব লোক এই শাস্তি দিয়েছে বা ঘোষণা করেছে সেটা যাই হোক না কেন তারা তাকে সেই সুযোগ দিয়েছে নিউজ পেপারে পড়েছি একটা পেপারে তার বয়স উনত্রিশ বছর আরেকটা বলছে আপনি বলেছেন যে হিন্দু ধর্মে আলোচনার অনেক গুরুত্ব আছে আপনার দৃষ্টিতে বালা সাহেব লালকৃষ্ণ আধবানি এরা কি হিন্দু আমি আপনাকে একটা কথা বলবো আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন এই প্রশ্নের উত্তর লালকৃষ্ণ আড্বানী আর বাল বালথে ভালো তিনি বলেছেন যে এই সাংবাদিক তারা ই তসলিমা নাসলিনের জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে উনি বলেছেন যে ভারতীয় মিডিয়া তসলিমা নাসলিনের জীবনকে রক্ষা করার চেষ্টা করেছে আমি জানতে চাই কোনটা ঠিক সমস্যাটা আসলে এত সহজ নয় আপনার মত অনুযায়ী কোন জিনিসটাকে কর্ম বলবেন হিন্দু ধর্মে কর্ম বলতে যা বোঝায় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত ঘন্টা সারা জীবন শরীর মন আর ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু করে থাকি তার সবকিছুই কর্ম দলিতদের কর্ম কি কর্ম কি সকালে উঠে মুখ ধোয়া এটা কর্মের বিষয় হয় না যদি আপনি এই বিষয়টা নিয়ে বিস্তারিত কিছুই বললেন না আপনি কি আমাকে বলবেন যে সনাতন ধর্মের কোন শাস্ত্রে হিন্দু শব্দ লেখা আছে অথবা এটা কি লেখা আছে যে এই ধর্মে কেউ আসছে কোন শব্দ প্রথম আর শেষ অক্ষর অক্ষর আর শেষ অক্ষর দিয়ে শব্দটাকে সংক্ষেপে বলা হয় যেমন কোন ডাক্তার তা নামের প্রথমে লিখবে ডি আর লিখবেন যেভাবে হিমালয় থেকে হিন্দু সর্বার পর্যন্ত দেশটা হচ্ছে হিন্দু দেশ এই হিন্দুদের দেশটাকে বলা হয় হিন্দুস্তান যদি এটা মানেন তাহলে আমি একজন হিন্দু স্বামী বিবেকানন্দ এই সংজ্ঞাটার সাথে একমত ছিলেন যে হিন্দু একটা ভৌগোলিক সংজ্ঞা এর অর্থ সেই লোকজন যারা বাস করে সিন্ধু নাদের অববাহিকায় এভাবে বললাম আমিও হিন্দু তবে এই ধর্মটাকে আসলে বলা উচিত বেদান্তবাদী ধর্ম যারা বেদ অনুসরণ করে তসলিম যে উদ্ধৃতি দিয়েছেন তাতে বলা হয়েছে যে মহিলারা তোমাদের শস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছে যেতে পারো এব আপনি কি কোন মন্তব্য করবেন তাহলে কোরণ বিজ্ঞানসম্মত আর সেজন্যই বলছে রোজরাবের সময় তোমরা স্ত্রী সহবাস করবে না स्त्रीगण तुम्हारे शस्य क्षेत्र जोन करते हैं प्रकृतिगत भाई सनत मौलवीम मौलवदी के दोष देवे क्यों क्योंकि मुस्लिम इ मौलवी कालोचना करी जदि डनाकर कथा ठीक है উনি ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ সম্পর্কে যেটা বললেন যে মৌলবাদ মানে হচ্ছে যে ইসলাম ধর্মের মূলনীতিগুলো জানে সেগুলো মেনে চলে আদেশ নিষেধগুলো মেনে চলে আমি তাহলে ওনার সাথে একমত যে মৌলবাদ মোটেও খারাপ না এই মৌলবাদকে সবাই স্বাগত জানাবে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 খরচ না করে তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীর দিকে এত নস্করে করে ঠিক করতে হবে যে সুখ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ে করতে रक्षा कारी देखा सवार ओपर रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांगल्प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 पालक नाम जिन्ह सृष्टि मान सारा दुनिया मानस के, के करते हैं महाल्याणमये क्यों तुम मध्य चिंता ग देखने अनुष्ठानुरान छाय সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত মাদানী আহমদুল্লাহ বিনসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায় दया अर्जन कर बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कह बुधवार रत आठ पुन सम्प्रचार सकाल साढ़े छाएल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 প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল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 पृथ्वी सब चेहरी पाधर्म होते लक्ष लक्ष मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्य कर तरब एटलम तरबारी शांति तरबी तरबारि सत्य एवं ज्ञान जाते आनव जर सकल समस्या समाधान पृष्टि समाज মানবতা সমাধান رب العالمين نزل القلقان على عبده ليكون للعالمين نذيرا أحمد الله تبارك وتعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده, وحده لا شرك له الله أكبر الحمد لله رب العالمين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 And he also reminds us of what he reminded the earlier prophets. He legislated for you of religion, what he had advised Noah before you, and what he revealed to you, and what he advised with Abraham, Moses, and Jesus, peace be upon them all, to establish the religion, and do not divide in that religion, because Allah the Almighty wants unity and not division. And he said in another verse, وَمَا تَفَرَّقُوا إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيٍ بَيْنَهُمْ They did not divide, meaning some earlier followers, some earlier prophets, they did not divide among themselves except after when knowledge has been revealed out of transgression amongst themselves. And the same thing goes in the tradition of the Prophet, peace be upon him, who said that Allah loves for you three things and hates for you three things. He loves for you to worship Him and not to associate partners with Him and to hold all together to the rope of Allah and do not disunite and to give advice to those whom Allah has given the authority among you and He hates for you carrying words of whispering and creating animosity and differences among you for the people. And he said again in another verse, the Jews were disunited or scattered into 71 groups, the Christians into 72 groups, and the followers of Prophet Muhammad, meaning the ones who have been sent to into 73 groups. And uh, this hadith was reported by al-Tirmidhi uh, in a correct and sound transmission and narration. Again, the sheikh emphasized the importance of uh, getting away from disunity. And in the second part of today's sermon, he said it is important for us to avoid the work of the Satan and his path and shall not be disunited. And there are some Uh, suggestions in this regard, the Sheikh gave some advices as to avoid this, which is when we differ among themselves in any matter, we should return it to Allah's book and to, his, uh, to the sunnah and tradition of the messenger. Peace be upon him. As Allah says, if you fight and argue amongst yourselves, then you should refer the matter to Allah. the messenger, if you believe in Allah and the last day, that is better for you and better in um, interpretation. And he said in another verse, whatever you differ in, you shall refer to Allah's rule. The second point in this regard is to refer the matter to those who have authority among us, and the scholars, when we have any fight, everyone shall not follow his own whims and desires and particular opinion. But even if it disagrees uh, with others, as Allah says, If they were to return the matter to the messenger and to those who have authority among them, So those who have the knowledge would give them the interpretation. And thirdly, we shall excuse each other in minor matters that we may differ for, and our chests and hearts shall be big enough to embrace those who disagree with us on minor matters, and obviously we shall unite around the infallible matters, the matters that are indeed the cornerstones of the religion, the pillars of the faith, and the manhaj of the people who follow the sunnah of the Prophet Sallallahu Alaihi Wasallam and unite around it because differing in minor matters is one of the causes of disunity and fragmentation among the members of the ummah. We shall be all one united body Just like a strong building that is all united together with cement. With this, the Sheikh has ended his speech today. I say what I said, um, and I ask Allah subhanahu wa ta'ala to forgive all of us today on this beautiful and uh, blessed day, the day of Jum'ah. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. امام عالی مقام شیخ ایوب صاحب کے زبانی جمعہ کا خطبہ আলী فرمایا اور اس کے بعد اس کا সামাতে ٹرانسلیشن بھی ابھی میں ভি کے سامنے উই খরাবি উর্দু জবান পেশ করসলআ রসুলক্রিম আল্লাহ তাশাদি রসী কো মিল জুল কর মজবুতি পকড় লোত না করো তোমার কী নত হেসে করো জবকি তুম আপস মেক্রে কে দুন থে তো তুমারে দরমিয়ান মহ্বত ডাল দি তো তুমি নিয়মকে জিয়া বাহম ভাই ভাই বান গে ওর তুম তো জহ্নমকে কনারে তো আল্লাহ তুমি বচা লি ইসি আল্লাহ তুমার আপনি আয়াত বয়ান করতে হ্যাঁ তাি তোম হদায়ত ভাইও ও বহন বাহম দিলো কী মহ্বা ওদার মমলকত সেফতাইত এমাম ও তাকতর হথিয়ার হ্যাঁ জি দুশন খোফ খাত জব কি আখতাফ লড়াই ঝগড়ে হর ফর্দ কী রায় রা ملتی ہے کہ وہ جس طرح چاہیں ان کا خون خرابہ کریں ان کی কি و ناموس پر حملہ آور ہوں اور ان کے گھات میں আবার رہیں ঘাত اور عدم اختلاف আহম আমে হিসব আমারে দিন হনিফ নেনমাই খাশ তোর সে ফতন ও ফসাদ আজকে মহলে জাম জগি গুজার রে রবালমিনে আয়ত করিমা রসি মজবুতি থামনেকায হকম দিয়ে মুরাদ দিন হক এনী দিন আসলাম کوئی শর نہیں ও আল্লাহ কি কিতাব بے জুসে میں چھوڑ دے گا ও এক توڑ دے گا اور جو নেই کے علاوہ ہدایت کا দেড় ہوگا اللہ اسے گمراہ کر دے گا انسانی گمراہی کا شکار نہیں ہوتے اور زبان আর نہیں کھاتی اور কাবসানী علم اس سے سیراب জবান ہوتا بار খাতি پڑھنے کے باوجود اس سے بوریت کا احساس পড়নেকে نہیں ہوتا اور اس کی تعجب তা نشانیاں কবি খতম নই হতাল দো মানো মেয়ে বসান করিম শরত ও রীদা কি বুন চুনচে আল্লাহ তফরকা সে মন কিয়া ও বাত কিহানি করতে হো জমান জাহলিয়ত করতে থে জল ফরমা ওর করো উস্তি তুম আপসে দুশ্মন থে বসাল তুমারে দিলোড়া ও নতুন তুম ভাই ভাই বন গে তুম আগকে কনারে পৌঁছে হুয়ে থে বস আল্লাহ সে হটা দিয়ে চানচি জমানে জাহলিয় কবীলে ওস ও খজরশকে মেন লড়াইয়া হতী থ দরমিয়ান দুশ্মী এক দূসে কে খাফ বহরত কাউল থা জি তখান কে বসল্লাহকে দিলো কোড় দিয়ে রসুল কীসতের জিয়া আপনি দরমান ভাই চারা কয়েম কিয়া ওকে মেন পায়ে যান দূর করিয়া বসালকে নাম্মে ভাই ভাই হো গেলাকে বাস্তে আপস মে মহ্বে বন গিয়ে তাক তে এক বহর মসাল কয়েম হই বান্দার উপর মাদানি আপনারা দেখছেন বাংলা শেখ হাসিমাদানী কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে সাল্লু আলহ্লামের মনে মুক্ত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 যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয় অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর আদিশ নম্বর ছ হাজার চুরানব্বই সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার নম্বর ছ চাচি জাহলিয় লড়াইয়ীতি থশি এক দূসে খাফ বফরত কাজ মাহল থা জি তো বয়ান কিয়া দিলোড় রসুল কীসকে জারিয়া আপনি দরমিয়ান ভাইচারা কয়েম কিয়া পামেলা মহ্বত বন গে তালে বেতর মিশাল কায়ম হই জবী সাহেব মোমিনো কদ ফাই দিলোড় সারি দুনিয়া কি দৌলত করকে ভি আপনার দিলো কোড় সকে থে আল্লাহি দিলোড়া বেশ ও তামত মহ্বর ভাইচারা কে আল্লাহসানব কোনে কফর কে সব জহ্নমকে কনারে পৌঁছে হুয়ে থে ইমান বচা লি শেখ হফিজ্নে আগে ফরমা কিনীস মে বুক জাহির হবাকে রসুল دیا اور انصار کو نہیں تو ان میں سے بعض نے দিয়েসারে پر আপনার کیا চিনচে আপ খে হগে আনসার কী জমা তুম গমরাহ নই তো তুমি মেরে জি কে তুম ল বটে হুয়ে তো আল্লাহনে মেরে জরিয়া তুমি এক করিয়া का তুমত नहीं কিনে মেরে জুমে বে নজ কর দিয়া মালদার বনা দিয়ে আপনি ফরমাতার কে অলসে রসুলকে জাদা এহসান মন্দ হ ফরমা কি রসুল কাননে তুমি কনসি চিজ রোক রই থা তুম নো ভেড় বকরিয়া লে তুমি ঘরো কি রসুল যাও अगर के साथ रहूंगा। অনসার लोगों হোক এক মনসার সাথ রাশার লোক কী বনসত ক্লোজ ও मेरे बाद दूसरों को तुम पर তুমার हासिल होगी दूसरों को तुम पर फौकियत दिया जाएगा। তো দেখো সব্রেকমেনা এক কি হোজ কসর মু তুমি মুলাকাত হো আর শেখে আগে এই আয়ত অস হজরতকে সিলসলে মে নাজ লড়াইয়ের যে দরমিয়ান পাই যাতি থি চে বুখার ও মুসলিমকে অন্দর হজরত যাবির রী আল্লাহ সে মরী হয় কি মসুল্লাহকে সজু মে থা এক লড়াই এক মহাজির এক অনসারী মার দিয় চে অনসারী জমা লমাকে রসুলনে ফর কী জাহলিয়ত হ্যাঁ জাহিলত কি পুকার হ্যাগোনে কহা অলকে রসুল এক মহা অনসারী মার দিয়ে আপনে ফরমা ছোড় দো এই তো বহু বুড়ি তোমার যা রব্দ বিন ওবন সলূলনে জব সোনাফিক সরদার টা তো লোক হরকত কিসম জব আম মদিনা পুঁচেন তো জরুর ব জরুর ও বাসান জলীল ইনসান নিকাল দে হজরত উমর রাজে ফারুক হজরত উমর ছোড়ো গর্দন মারাজ মুনাসব না কে লি মোহাম্মদ তো মারতে হ্যাঁ মন করিয়া চিনে ইনসানি তব শে সে ঝগড়া ও নফরত জনম দেতা হুকম শর্ত ফরমা আগর মোমিনোমে গরোহ ঝগড় পড়ে লড়াই তো সুল করা দো আগর এক দূসরে জে গরোহে লড়ো যাহ তাক্লা কাকা হকম মান লে মাননে কি সূরত মেকের দরমান আদল ওসাফ সে পেশ আও আরোই পসন্দ করতে হয় কাজ তীনে মিসাই দেখি হই মুসলান কেউ নেই এহকাম মানতে আল্লাহ কি কাব ও শরত কি লটতে শেখ অব ফর দর হাজির কী মগরবী কলচরল তনীিম ছোড়ো যে সফ আদলানা দাওয়া করতে হকুক ও আজাদি কারা লগাতি আমারে দিনে যে কুচ হমারে आपस হে কেনগে কি কতুল্লাহ সে দলী ফারাহাম হামে আখতাফ ও নফরত اللہ আল্লাহ ফরমা খলাফ না করো হার যওগে کے খা کیا ہے آپسی بغض و حسد کی بنا پر نیز فرمایا کہ اللہ نے تمہیں دین کی وہی باتیں بتائی ہیں جن کی বসিয়ত হজরত নৌসালামি আর কি চিজ কি বসে আমরা মূসা ও হজরত ইসা কো ভেজা কেনম করো ওপস মে ইখত না করো লগো জিস রক ভারী লগ রই জো চাহতো বা হদায়ে শেখ হদী বয়ান ফরমাই জি সাহি মুসলিম বগর হজরতর রাশি মরী হয় রসুল সাহমে ফরমা বেশকাল তিন বাতো সে রাজি হতা তিন বাতার খুশ হতা কিবাদত কি শরিক না কে যায় আর কি কী রসী কী থাম লাই আপসমে ইখতকে সের খি কর্তাব নারাজ হতা ফজুল কসম কী বা গরুরি সবালাত এহলে কিতাবো আখতলাফ পি সে نبی صلی اللہ علیہ گی صحیح بخاری میں جنادہ بن তরারা سے مروی ہے کہ ہم عبادہ بن জুনাদা کے پاس پہنچے ان کے بیماری اور مرض کی حالت میں ফরায় বয়ান কে জ রসুল সন রক্ষা হ্যাঁ আল্লাহকে রসুলনে হে বলা বাতি কি হর হাল মেতা করেন খাফতকে সিলসিল ঝগড়েন মর ই শরীর কফর ও শিরকেন দলী মৌজ হো কিফর শিরক লহা মুসলমান জরুরি হরুীি লহা মুসান জরুরি হ্যাঁ ছোড় দেন যে শেতান কাহা হথকডা হখতলাফ সে দূর রক্ষণে কে চন্দ অমোর কসকরা এাবিল জিক্রে জা মুখর মাপ্রা রা ہوں নম্বর এক কে ভী চিজ মে আখতলাফ কে কব্লা কুরান করিম ও স্নত রসুল হদী اللہ তরফ রজু কিয়া যায় আল্লাহ ফরমা আগর কে চিজে আখতা করসুল কফ ল দো আগর پر ঈমান یہی بہتر اور یہی ওই সাহে ہے۔ ফর তুমে জি ভি চিজলাফ হো তো ফেসলাফ কেমকে হওয়ালে করায় ফর খা মামলা হতো লেড়তেসুল লোটা দিয়ে যা तो वो लोग उसे जान लेते हैं জান মখিলা কিসে মা করিয়ে দূসরে তলব করিয়ে সাদা রকনা চাই ফেসলাক তরিজকে শ করতে রাখা চাই একদম এশদ অল ইদ অল আমি মোহাম্মদা নদী আপনারা দেখছেন বাংলা ম্যারেজ ও ডিভোর্সেপন ইউ চুজ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 দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী প্রতি সম্প্রচার সকাল সাড়ে ইসলাম থেকে অবৈধেস্কৃতির চর্চা আরো অনেক সমস্যা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 لبيوتهم سقفا من فضة من فضة ومعارج عليها يطارون ولبيوتهم أبوابا وسررا عليها يتكبون وسخرفا وإن خل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين ومن يعش عن خمارا لقيب لهم شيطانا فهو لهم قريب وانهم لا يصدونهم عن السبيل ويحسبون انهم مقتدون حتى إذا جاء انا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس قرين ولن ين وإن ظلمتم أنكم في العذاب مشتركون أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقنون أو نرينك الذي وعدناه فإنا عليهم فإنا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 ম্যে স্য়া সোওা স্য়ার غَنَّوا بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَقَالُوا يَا أَيُّهَا السَّاحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهَدْتَ عِنْدَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ فَلَمَّا كَشَفْنَا عَنْهُمْ الْعَذَابَ إِذَا هُمْ من اوجاه امر ابو الملائكه اوجاه مع الملائكه توقرين فاستخف قومه فاقهروه انهم كانوا قوما فاسقين فلن ناسفون تقمنا منهم فغرطناهم فاجمرين فجعلناهم سلفا ومثلا للآخرين ولما ضرب ابن مريم مثلا إذا قوك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِبَنِي إِسْرَائِيلَ وَلَوْ نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُم مَلَائِكَةً فِي الْأَرْضِ يَطُوفُونَ وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوا هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين الله أكبر, الله أكبر سمع الله amida open a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 कत कार्यकिन मोमिन बंद इी रंग रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटांगेल डायलग डाय Discussion, Discussion, discussion debate, debate, debate, debate Rebuttal, Rebuttal, Conclusion, rebuttal, Conclusion, Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon, Shommukh Shomore, Prothi Riosh Potibar, Ratno Tai, Apuno Shomprachar, Shokal Chai Dosh Tai Bangla Deshe, Peace TV Bangla बुनियादी नीति समूह देख मुसलिम जीवन मूल भित्ती পরবর্তী অনুষ্ঠান বি বাংলায় আলহামদুলিল্লাহ اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ولم اجار عيسى ابن مريم قال قال انني انكم من لكم, ولأبين لكم الذين يختلفون فيه فاتقوا الله واطيعون ان الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الاحزاب بينهم فوين للذين ظلموا فوين للذين ظلموا من عذاب يوم اليم هل ين فالأخلاء يومئذ بعضهم لبعض عدوهم إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلت الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورفتوها بما كنتم تعملون لكم فيها فاتحون اللهم نور حميده ربنا. في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبرسون وما ظلمناهم ولكن كانوهم الظالمين ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكتون لقد جئناكم بالحق ولا قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصبون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء في الأرض وهو الحكيم العليم وتبارك الذي له ممت السماوات والأرض وما بينهما وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا بالحَِّ وَهُم يعلَون وَلَن سَألتَبُ مَنْ خَلَقَهُم لا يَقول মন হামিদ ও السلام عليكم, السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم من في يومكم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 يوم تأتي السماء بدخان مبين يضشى الناس هذا عذاب أليم رب نكشف عنا العذاب إنا مؤمنون أنا له الذكرى وقد ان انكم عائدون يوما نبقش البطشه الكبرى ان تنتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم ان ادوا الى عباده الله فبِأَغْيُون وَإِن لَّمْ تُؤْمِنُوا لَفَاعْتَزِلُونَ فَدَعَا رَبَّهُ أَنَّ هَؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ فَأَسْرِي بِعِبَادِي لَيْلًا إنكم متبعون وترك البحر رهوى إِنَّهُمْ مُتَّبَعُونَ وَاتْرُكِ الْبَحْرَ هُوَ إِنَّهُ جُنْدٌ لَّؤْرَقُونَ كَمْ دَرَكُوا المدين كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء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 पाउंड उंड नंबर शून्य नीचे एक शून्य शर्ट कोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बेट पिस मानवतार समाधान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 दुनिया परजगतर सफलतार् रात शुदू आल्लर उपर भरोसा प्रति रविवार रत साढ़े दस टायबार सकाल नशे पीस टी बांगल् অসন্তুষ্টি জানব মানুষ তো আদম সন্তান